بسم الله الرحمن الرحيم ثم انزل عليكم من بعد الغم امنه عسى ان يغشى طائفه منكم وطائفه قد اممتهم انفسهم يظنون بالله غير الحق ظن الجاهليه দেখো আল্লা করতেছেন কখন আবার এজাহ করতেছেন তো এই যে এখানে কিভাবে বললেন যে তোমরা যেহেতু রোমিকে কষ্ট দিচ্ছে তোমাদের দিয়েছি কষ্টটা এরপরে আবার মনের মধ্যে একটু প্রশান্তি ঢেলে দিচ্ছে এরপর আল্লাহ তোমাদের উপর ব্যথিত হওয়ার পর প্রশান্তি অবতীর্ণ করলেন এরপর আল্লাহ তোমাদের উপর প্রশান্তি অবতীর্ণ করলেন ব্যথিত হওয়ার পর আমান্তি তন্দ্রা রূপে আমানাত একদল লোককে আচ্ছন্ন করেছিল যা তোমাদের একদল লোককে আচ্ছন্ন করেছিল ইয়াক বিলিয়া তাহলে হবে নয় আর তাকসা তাহলে ফাইল হবে আমানা যা তোমাদের একদল লোককে আচ্ছন্ন করেছিল এরা হল অহমুল মুখ মিনু ফিন তারা ঢালের নিচে ঢালের নিচে মাথা নাড়াতেন পয়াস কতু সুইফ এবং তাদের থেকে তলোয়ার পরে যেত মানে এই যে মনে করো হলে ঢালটা ধরে রাখছে ধরে রাখছে জাগ না থাকে তবে আমিও মাথাটা ইয়া করে রাখলাম যদি ঘুম এসে যায় এই যে এমনি করে তলরটা হাতে হাতের থেকে পরে যেত মাথা ও নিচে নেমে যেত তলোরটা হাতে পড়ে যেত আবার তাতে তলোয়ারটা হাতে নিত এটা বলতে চান তন্দরা এলে এই অবস্থাটা হয় না এটা বললো আর একদল লোক কদ আহম আং ফুসহুম তারা নিজের জানের চিন্তায় উদ্বিগ্ন ছিল আহম মত হুম তাদের জান তাদেরকে রেখেছিল তাদের প্রাণের চিন্তা তাদেরকে জানের নাজাদ ছাড়া তাদের আর কোন দিকে রগবত ছিল না তাদের কোনো ফিকির নাই আমি যাই এই তাদের কি ঘুমাসবে আবার যুদ্ধের হালাত আইনে যুদ্ধ চলতেছে কি পরিমান পেরেশানিটা কিন্তু তখন ওই মুহূর্তে ওই তাদের ওই ব্যক্তিদেরই ঘুম আসতে পারে তাদের ভিতরে আসলে আর ঘুমটা এলে সব ক্লান্তি দূর হয়ে যায় তারা আল্লাহর ব্যাপারে অসত্য অবাস্তব ধারণা করছিল জন্নাল জাহিলিয়া জাহিলি যুগের মানুষের ধারণা ন্যায় জাহিলি জমানার মানুষের ধারণার ন্যায় জন্নাল জাহিলিয়া নিহত হয়েছে অথবা হবে তাকে সাহায্য করা হবে না তো এই যে এখানে মুনাফিকদের কথা বলা হলো যে তারা পেরেশানের কারণে তাদের তন্দ্রাটা আসেনি তারা বরং আল্লাহ ধারণা করছিল যে রসুল সালাম করা হবে এরপরে তারা বলতে আমাদের সঙ্গে যে নুসরতের ওয়াদা করা হয়েছে সেই নুসরতের কিছুই তো আমাদের আল্লাউ রাহিমাউল্লাহ এইটার তর্জমা এইভাবে বলছেন যে মা থানা মিনাল মিনালা নসরি সাই নুসরত যে নস্রতের ওয়াদা করা হয়েছিল আল্লাহ তালা আমাদের সঙ্গে সেই নুসরতের কিছুই তো আমাদের জন্য এলো না এটার একটা মানসান আর অন্য রাইটার মা না মা আলানা মিনাল আমরি মিনশ আমাদের এ ব্যাপারে আমাদের কোনো এখতিয়ার নেই মহাল এর মানা না এই ব্যাপারে আমাদের কোনো এটার মধ্যে আল্লাহ মা বিমানা মা ধরা হাল বি মানা মা ধরা হলে আরেকটা মা কেউ কেউ করছেন যে হাল হালটাকে হাল রেখে যে এই ব্যাপারে আমাদের কি কোনো এখতিয়ার আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যে আমাদের মধ্যে এই কথাটা তো বলতেছিল যারা ওখানে গেছে মুনাফেকদের মধ্যে যারা ময়দানে হাজির তারা বলতেছে যে এই সমস্ত ব্যাপারে যেই যে যুদ্ধ কোন জায়গায় গিয়ে করা কোন জায়গায় যুদ্ধটা হবে মদিনায় থেকে না মদিনার বাইরে গিয়ে এসব ব্যাপারে কি আমাদের কোনো এখতিয়ার আছে তার মানে আমাদের রায়টা তো শোনা হয়নি আমাদের রাইটা যদি শোনা হতো তাহলে তো এইভাবে আমরা মারা যেতাম না যেটা একটু সামনে আসতেছে তো এটার একটা মানা যেটা মোসান্নাফে বললেন যে আমাদের জন্য কোনো নুসরতের কিছুই নাই একটা মানা হলো যে এ ব্যাপারে আমাদের কোনো এখতিয়ার নাই এই কথাটা যেন মনশিয়ানা কথাটা তো সহি সাবেদ করতেছেন যে হ্যাঁ ব্যাপারটা তো এমনই ইন্নাল আমরা কিন্তু এই কথাটা বলে তারা আসলে এই মতলবে বলে নাই যে আমাদের কোনো এখতিহার নেই আল্লাহ মতলবটা কি মতলবটা কি এটা সামনে পরে পরের আল্লাহ তালা বলে দিছেন এবং মতলব যে এটা না এটা ইশারা করতেছেন ইউক ফুনাফি আং ফুসিহিম তারা তাদের অন্তরে এমন বিষয় গোপন করছে যা প্রকাশ করছে না সেটা কি সেটা হলো লিল্লাহ তাও কি তাহলে এটা হবে তাকি আবির তাহলে এই সুরতে হবে মুক্তা খু ল খবর হবে লিল্লা তাহলে খবর হবে মানে তারা এই কথাটা যে বলতেছে যে হাল্লানা মিনালি এটা তারা তাদের উদ্দেশ্য হলো ভিন্ন একটা জিনিস বলা সেটাকে তারা এখানে গোপন করতেছে হাললানা মিনাল আমি মুসান যেটা বলতেছেন সেই হিসেবে মানা হবে যে তারা এটা বলতেছে কিন্তু তাদের উদ্দেশ্যটা হলে পরের কথাটা এই এই কথাটা আগে বলতেছে কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য হলে পরের কথাটা যে কথাটাও তারা একটু পরেই স্পষ্ট করে বলতেছে মোসান মোতাবেক আল্লাহ নুসরত কিছুই তলো না আমাদের কাছে এটা তারা উদ্দেশ্য হলো পরের কথাটা বলা লাউকানা মিনাল মা আমরে মানে এখানে নুসরতের যে ওয়াদা করা হয়েছে এগুলো সব মিথ্যা কথা আমাদের কথা যদি শোনা হতো তাহলে আজকে এই এতগুলো মানুষ এখানে মারা যেত না তার মানে এখানে নসরত্ব কিছুই নাই। আমাদের কথা শোনা হয় নাই এখানেই মানুষগুলো বেহুদাই মারা গেছে তাদের উদ্দেশ্য হল যে এখানে আসলে নুসরত্ব কিছুই নাই এই জিনিসটা বোঝানো ইংসিহিম থানিব্রাহিম ওইটার ওইভাবে ব্যাখ্যাটা দিচ্ছেন যে হাল্লানা মিনাল আমর সাঈ এর মানা হলো যে আমাদের কি কোনো এখতিয়ার আছে তার মানে এখতিয়ার তো যেন সব আল্লাহ যে আমাদের এই ব্যাপারে এই যে দেখো ইউবাক এই মা এই মায়ের বয়ান হলো পরের কথাটা কুতিহনা যে আমাদের এ ব্যাপারে যদি কোনো লিনালে আমাদের যদি এখতিয়ার থাকতো তাহলে আমরা বের হতাম না এবং আমরা এভাবে মারাও যেতাম না কিন উখ্রিজ কারহান কিন্তু আমাদেরকে জবরদস্তি করে বের করা হয়েছে এখানে তারা যেন অনেকটা এই আল্লাও তাম্বি করতেছে পাশাপাশি মুসলমানদের এই ইমান এটা মজবুত করতেছে লাউ তোমাদের মধ্য থেকে যার উপর নিহত হওয়া লিখে দেওয়া হয়েছে সে অবশ্যই বের হয়ে এত বের হয়ে আসতো ইলা তার বদ্ধ ভূমিতে যেখানে সে নিহত হবে ইলা বসে থাকাটাই তাদেরকে রক্ষা করতো না তাদের তাদেরকে রক্ষা করতো না কি বোঝানোর মুসলমানদের ইমান মজবুত করতেছে যে এটা কখনোই মনে করো না যে নির্ধারিত একটা জায়গায় তুমি যদি অবস্থান করো কত কে থেকে দূরে থাকো তাহলে তুমি বেঁচে না তোমার যদি কত লেখা থাকে তাহলে তুমি তোমার কতের জায়গায় যাবে এমনি তুমি যাবে ফসালা সেটা তো হয়ে গেছে এটা হবে কাটা অবশ্যই হবে ওহুদ আল্লাহ যা করেছেন যা করার যেটা করার যেটা করেছেন সেটা কি জন্য করেছেন এটার মূল কারণ বয়ন করতেছেন কখনো জাহির আসবাবের দিকে ছাড়া করবেন সামনে রিকুম তোমাদের অন্তরে যা রয়েছে তা পরীক্ষা করতে চান তোমাদের অন্তরে যে সকলা আছে সেই ওয়াসা গুলোকে পবিত্র করতে চান আল্লাহ তালা কি বোঝানোর উদ্দেশ্য মানে আল্লাহ তালা মুসলমানদেরকে ওখানে মুসিবতে ফেলেন এর দ্বারা তাদের দিল দিলের ইসলাম বলবেন কিন্তু যদিও জাহের কারণে আসে কিন্তু সেটার মাকসাদ আল্লাহ ভিন্ন থাকে মনের সব অবস্থা জানেন আলী পরীক্ষাটা করেন কেন যেন মানুষের সামনে এটা প্রকাশ পেয়ে যায় ইনামা ইয়া বেতালিয়া লিয়াজার আলী যে মানুষগুলো এমন যে এদেরকে এদেরকে যতই মুসিবতে ফেলা হোক তারপর আল্লাহর হুকুমের থেকে সরবে না এই যে পড়লেন কিন্তু যখন কাফেররা ওই দুইশজন দুই সজন একসাথে ঢুকে গেছেন তখন সাহাবাই একদম বেদিশা হয়ে এদিক বিদিক ছুটতে শুরু করছেন তো রসুল সাল সঙ্গে তখন এক রায় মোতাবেক দশজন মাত্র ছিল যেটা মুসানিফি এখতিয়ার করছেন কোন চোদ্দ জন কোনো না দশজন না বারো জন বারো জন কোন আসছে চোদ্দ কোনো আসছে তেরো তেরো জন ছাড়া বা চোদ্দ বারো জন ছাড়া সবাই এদিক সিদ্ধ ছুটে গেছে তো এটার একটা কারণ বলতেছে যে তাদের থেকে এর আগেই একটা বদ একটা গুনাহের কাজ হয়ে গেছে সেটার কারণে তাদের উপরে এই অতিরিক্ত এই মাস আসছে এই ইয়াটা হয়েছে এক এক সাইয়া আর একটা সাইয়া কে টেনে আনে এটা আল্লাহ তালা বলতেছেন এখানে কিতাল তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল আনুল কিতাল আয়েস্তিমিন চোদ্দ শৈতান তাদের পদস্কলন ঘটিয়েছে তাদেরই কিছু কৃতকর্মের কারণে শেতান দোটা বিবা আজিমা কাসাবুটা কি যে তাদেরই কিছু মানুষ তাদেরই কিছু মানুষ রসুল সাল আলী হাসাল্লামের নির্দেশ অমান্য করেছে তো বাফরাত রসুল সাল আলী হাসাল্লামের নির্দেশে মুখালাফাত করার কারণে মুসিবতটা সবার উপরে আসছে বললেন বা আনছেন যে যারা হাঙ্গামার সময় এদিক সেদিক দূরে চলে যেতেছিলেন তাদের এই যে তাদের কথাটা এখানে বলতেছে যে তারা ময়দান ছেড়ে চলে যাইতেছে যে এটা শয়তান তাদের পদস্ফলন ঘটিয়েছে বিবাহিমা কাসাবু বিবাহিমা কাসাবু মানে তাদের কিছু কৃতকর্মের কারণে এটা এটা না যেটা এখানে বলা হয়েছে মোকারী বরং সেটা হলো যে তাদের থেকে আলাদা কিছু কিছু কি সেটা যে তারা ওই যুদ্ধের ময়দান থেকে চলে ওনাদের থেকে কিছু মাসিয়া হয়েছে যে তো এটা চাইতেছেন না যে সেই মা আসিয়া গুলো সহকারে আল্লাহর সঙ্গে গিয়ে হাজির হই এখন মা আগে আগে কিছু মা হয়ে গেছে ওনাদের থেকে সেই মা কারণে ওনাদের মনে এই ভাবটা জাগছে যে এখন যদি সেই মাসিয়া সহকারী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকে আর শহীদ হয়ে যায় তাহলে তো এই মাসিয়া গুলো সহি হয়ে গেছে ওনাদের থেকে যেটার কারণে ওনাদের মনের মধ্যে এই মুহূর্তে জান দেওয়ার জজ বাটা বাকি এটা এখানে বুঝাইছে তারা বুঝছো আর এখানে মোসান যেটা বললেন ঘোষণা দিচ্ছেন বলছেন এখানে আবার বললেন তাকাল করলেন সেখানে মুনাফেকদের কথাটা না হয়েছে ওটা রা আল্লাহ তালা যে তোমরা যদি ঘরেও বসে থাকো তারপরেও তোমাদের মধ্যে যাদের হায়াত সে বেরিয়ে আসবে ওই কথাটাকে ওখানে তো রদ করলেন এখানে আবার মুসলমানদের তারা যদি আমাদের কাছে থাকতো তাহলে মারা যেত না তোমরা মুসলমানরা কিন্তু কথা বলো না এখানে একটা ওই কথাটাকে রদ করতেছে পাশাপাশি মুসলমানদের এই হায়াত এবং মৌতের ব্যাপারে মুসলমানদের ইমান ইয়িন কেমন হাওয়া চাই এটা এখানে আল্লাহ তারা উল্লেখ করতেছে হায়াত মৌ সম্পূর্ণ আল্লাহর হাতে এটা কোনো বিশেষ পরিস্থিতির কারণে হায়াত কারো কমে যায় না আর মৌ অনেক পরে আসে না যারা কুফুরি করেছে এখানে আল্লা কফারুদের উদ্দেশ্য আজমুনা হুদিন ওকু যারা কুফুরি করে এবং তাদের ভাইদের ব্যাপারে বলে ওকু লহিম তাদের ভাইদের ব্যাপারে বলে আইফি শাহিম তারা যখন যুদ্ধু এরপর তারা নিহত হয় তখন তারা কি বলে তাদের ভাইদের ব্যাপারে মা মাতু ও মা কুতিলু তারা যদি আমাদের কাছে থাকতো তাহলে মারা যেত না এবং নিহত হতো না পুরো কথাটার উদ্দেশ্যটা হলো না পরিণামে আল্লাহ তাদের এই কথাটাকে তাদের অন্তরে কারণ এই কথাটা এই কথাটা এই কথাটা আফসুস করবে লিয়া জাহালা এই লামটা লামকেবাহামা এটার নজির করছে আলে ফেরাউন হজরত নামে তাদের যে এই পরিণামে তাদের এই কথাটাকে আল্লাহ তালা তাদের দিলের হাস্যতের সব বানাবেন অল্লাহ হইয়ুমিত আল্লাহ জীবন দান করেন এবং আল্লাহ দান করেন এখানে এই কথা উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কথাটা বলো প্রতিহত করতে পারবে না কর্তুবির মানা বলেন এটার মানা হলো তাকে আল্লাহ মৃত্যু দিতে পারেন অতএব হায়াত মৌত সম্পূর্ণ আল্লাহর হাতে অতএব তোমরা এটা কখনোই করো যে মরে যাবে এই যে হাতে যাবে না ঘরে থাকলে বাঁচবে এটা নিজেরা কখনো করোনা আর তোমাদের মধ্যে কেউ যদি এমনটা করে জেহাদে গেলো এরপরে সেখানে গিয়ে মারা গেল তখন এটা বলো না যে সে যদি জেহাদে না যেত তাহলে তো মরতো নাচতো না এটা কখনই না। এটা মুসলমানের কথা না কথা এবার তার যে তোমরা যদি আল্লাহর পথে শহীদ হও আও মুত্তুম মিত্তুম অথবা যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করো লা মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম مما ইয়াজমাউন তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মাগফিরাত এবং রাহমাত উত্তম مما ইয়াজমাউন তারা যে মাল জমা করছে তা তারছে ওয়ালা ইন লা মুকাসমিন কুতিলতুম ফি